بسم الله الرحمن الرحيم بارونکو নাময় ও سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى فجعله غثاء انحوا আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যাস্ত করেছেন এবং যিনি পরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন অতঃপর করেছেন তাকে কালো আবর্জনা আমি আপনাকে পাঠ করাতে থাকব ফলে আপনি বিস্তৃত হবেন না আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয় আমি আপনার জন্য সহজ শরীয়ত সহজতর করে দেব উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে আর যে হতভাগা সেটা উপেক্ষা করবে সে মহা অগ্নিতে প্রবেশ করবে অতপর সেখানে সে মরবেও না জীবিতও থাকবে না নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালন নাম স্মরণ করে অতপর নামাজ আদায় করে লা বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে ইব্রাহিম ও মুসার কিতাবসমূহে